أَو حَن إلَكَكَمَا أَو حَنَ إلَ نُحِ وََّبينَ مِن بَع وَأَو حَين إ عِبَضهمَ وَإِسماعين وَإِسحافَ وَويَعقُوبَ وَْأَسبَطِ وَوعس وَعوبَ وَيونس وَيُون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 ومبشرين ومنذرين لالا يكون للناس الله حجه بعد الرسل وكان الله عزيزا حكيما ريندروبস পরিবেষ্টিত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 সাদুম জাতি বা সাদুম জনগোষ্ঠীর নিকটে প্রেরণ করেছিলেন যারা বসবাস করত বর্তমান ফিলিস্তিন এবং জর্ডানের মধ্যবর্তী অঞ্চলে লুত আলাহ তিনি কোথায় বসবাস করতেন লুত আলাহ তিনি ছিলেন ইব্রাহিম আলাহিসাল্লামের ভাতিজা এবং ইব্রাহিম আলাহ তিনি বসবাস করতেন ইরাকে লুত আলাহিসাল্লাম ইরাকের ব্যাবিলনে বসবাস করতেন সেখান থেকে পরবর্তীতে তারা হিজরত করে ফিলিস্তিনের দিকে চলে আসেন এবং আল্লাহ সোহমত আলাহ লুত আলাহিসাল্লামকে রিসালদ দিয়ে সম্মানিত করেন তাকে দায়িত্ব দেওয়া হয় সাদুম জনপদের অধিবাসীদেরকে তাউহিদের দিকে আহ্বান করার জন্য এবং তাদের মধ্যে যে ব্যাধি রয়েছে সে ব্যাধিকে শাড়ি তোলার জন্য লুতামকে সাদুম জনপদের বাসিন্দাদের দাওয়াত দেওয়ার দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয় এবং যখনই আলোসমাতা কোনো একটি জনপদে নবী কিংবা রাসুল প্রেরণ করেন তারা সবার প্রথমে মানুষদেরকে যে বিষয়ের দিকে আহ্বান করেন সেটা হচ্ছে তাউহিদ प्रथमे अल्लासुमातल एकतर विशुद्ध धारणार दिखे तर मानुष के आहवान करें एक कलेेमा एक, एक वाक्य ला इलाह इल्लाल्लाल्लाह छा और इलाह नहीं कंधु एखे हम जिन अवश्य उपलब्धि करते आज के ला इलाह इल्लाल्लापर्य यर्थ जानिना ला इलाह इल्लाल्लाह शुदुम्र मुखे उच्चारित एक बुलि वाक्य को नयो मंत्र नये उच्चारण कर सबकिू परवर्तित जाए बर एटे एक सम्पूर्ण जीवन विधान ইসলাম একটা সম্পূর্ণ জীবন বিধান একটা প্যাকেজ সেই প্যাকেজের সার অংশ সার যদি আমরা একটা বাক্যের মাধ্যমে প্রকাশ করি সেটাই হচ্ছে লা ইলাহ ইল্লাহ সুতরাং আমরা যখন বলবো লা ইলাহ ইল্লাহ তখন আমরা মেনে নিচ্ছি আল্লাহ আর কোনো উপার্স্য নেই আল্লাহ সুহামতাল্লাহ ছাড়া আর কারো নির্দেশকে আমরা অনুসরণ করবো না এই কালেমার মাধ্যমে আমরা ঘোষণা দিচ্ছি আল্লাহ সুহামতাল্লাহ যে বিষয়গুলোকে আমাদের জন্য বৈধ বলে নির্ধারিত করেছেন সেগুলোকে আমরা বৈধ বলে মেনে নেব এবং যেগুলো আল্লাহ সুহামতাল্লাহ হারাম করেছেন নিষিদ্ধ করেছেন সেগুলোকে আমরা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 সাধারণভাবে মানুষের একটা প্রবৃত্তি হচ্ছে মানুষ তার নিজের সমস্যা নিয়ে আলোচনা করতে ইচ্ছুক হয় না খুব অল্প সংখ্যক মানুষই এটা চায় যে আপনার ভুল কেউ ধরিয়ে দিক। যদিও বাসে সে বিষয়টা স্বীকার করে এটা তার ভুল কিন্তু এটা নিয়ে সে কোনো ধরনের আলোচনা শোনার মানসিকতা অনেক ক্ষেত্রেই রাখে না লুত আলাহিসাম যে জাতির কাছে প্রেরিত হয়েছিলেন সেই সামুদ জাতির সমস্যাও ছিল এই ধরনের লুত আল্লাহ ইসলামের জাতির লোকেরা তারা সমকামিতার মতো বিকৃত আচরণে আক্রান্ত ছিল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 ললতামের জাতিরোকেরা তারা এই ধরনের সমালোচনা শোনার জন্য তৈরি ছিল না তারা ছিল সম্পূর্ণভাবে নীতি নৈতিকতা বিবর্তিত লালাম যে জাতির নিকটে প্রেরিত হয়েছিলেন তাদেরকে বললেন তোমরা কি মানুষকে দেখিয়ে দেখিয়ে প্রকাশ্যে এই জঘন্য অপরাধটি করছো আল্লাহ মোহাম্মত আল্লাহ কুরানে বলছেন তোমরা কি পুম মৈথুনে লিপ্ত রয়েছে রাহাজানি করছো এবং নিজেদের মজলিশে এই গরহিত কাজ করছো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 আমাদের জন্য আল্লাহ সুহামতাল কুরআন ছাড়া আর কোন দলিলের প্রয়োজন নেই সবচেয়ে বড় দলিল হচ্ছে আল্লাহ সুহামতাল্লাহ কথা আল্লাহর কালাম কারণ আল্লাহর কথার থেকে সত্য আর কার কথা হতে পারে আল্লাহ সুহামতাল্লাহ কুরআনে বলেছেন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 एटमने आधुनिकता हिब्बे हम सामने प्रचार कर प्रमोटा हृदि करार चेष्टा हलाम जी ता लज्जा सरमे विषय हायर विषय संपूर्ण रूपे भूले ग ता चूड़ज एक जि कतलज हम एक जति मजलिसे प्रकाश्ये समकामार मत जघन्य अपराध करते बर्तमान देखते पाई लज्जाहीनतार विषय वर्तमान पश्चिमा विश्व व्यापक भावे प्रचार कर সেখানে নারী পুরুষের মধ্যে কোনো ধরনের কোনো লজ্জা নেই কোনো ধরনের কোনো পর্দা নেই বরং লজ্জা থাকার বিষয়টাকে একটা নেগেটিভ আচরণ হিসেবে দেখা হয় তারা ধারণা করে একজন মানুষকে হতে হবে অ্যাসার্টিভ এক্সপ্রোপার্ট বহির্গামী কলাহলপ্রিয় লজ্জাকে তারা নেগেটিভ হিসেবে দেখে দুঃখজনকভাবে আমরা দেখতে পাই পশ্চিমা সমাজের প্রভাবে এবং মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মুসলিম দেশগুলোতেও যুবক যুবতীদের মধ্যে এই লজ্জাহীনতাকে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 সম্পূর্ণ জাতির বিরুদ্ধে গিয়ে তাদেরকে উপদেশ দেওয়া শুরু করলেন নাসিহা দেওয়া শুরু করলেন এবং সরাসরি বললেন তোমরা যে কাজটা করছো সেটা ভুল এটা ছিল অনেকটা আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো সেই নষ্ট মানুষগুলার মধ্যে সেটাই ছিল চলতি ফ্যাশন আধুনিকতা ট্রেন্ড সেইরকম একটা সময়ে কে পারে তাদের বিরোধিতা করতে কাজেই যখন তারা লুতলা ইসলামের কথা শুনল তাদের জনপদের লোকেরা একটাই উত্তর দিল এদেরকে শহর থেকে বের করে দেওয়া বহিষ্কার করো উত্তরে তার কম শুধু এই কথাটি বলল লুত পরিবারকে জনপদ থেকে তোমরা বহিষ্কার করো বের করে দাও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 এবং তারা যে কাজ করছে অর্থাৎ সমকামিতা সেটা যেন খুব ভালো বিষয় এর মাধ্যমে আমরা আরো দেখতে পাই লুত আলহিস্লামের জনপদ তাদের নিজেদের এই অশ্লীল কাজের সমর্থনে বলার মতো কিছুই পাইনি একই সাথে লুত আলাহামের সমালোচনা করার মতো তারা কিছু পাইনি। এ কারণে তারা বলতে শুরু করলো তারা বেশি পাক পবিত্র হতে যায় সুতরাং এর মাধ্যমে আমরা দেখতে পাই লজ্জাহীনতা একটা নষ্ট সমাজের মানদণ্ডকে পরিবর্তন করে দেয় ভালো বিষয়গুলোকে খারাপে পরিণত করে এবং খারাপকে তারা ভালোতে পরিণত করে ফেলে মানুষের চিন্তা ভাবনাকে সম্পূর্ণভাবে দূষিত করে দেয় এই লজ্জাহীনতা এ কারণেই এই ধরনের বিকৃত রুচির মানুষগুলোকে আমরা বলি এরা হচ্ছে পারভার্টেড লুতাল সাল্লামের জাতি লুতাম এবং তার পরিবারের সদস্যদেরকে বলতে লাগলো তোমরা যদি পবিত্র থাকতে চাও তাহলে তোমরা ভুল জায়গায় চলে এসেছো আমাদের আইন আমাদের সমাজ আমাদের রীতিনীতি এই ধরনের পবিত্র লোকদেরকে রক্ষা করার জন্য নয়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 সত্য নিজেই নিজেকে সাপোর্ট করে কি সবাই যদি মুখ ফিরিয়েও নেয় তবুও আমাদেরকে হকের দাওয়াত সত্যের বাণী প্রচার করতে হবে আমাদের কাজ হচ্ছে সত্যকে স্পষ্ট স্পষ্টভাবে মানুষের সামনে প্রচার করা কোন একজন ব্যক্তি এরপর সেই সত্যকে গ্রহণ করলো না বর্জন করলো সেটা আমাদের দেখার বিষয় নয় লতাল্লাম তিনি বললেন জেনে রাখো আর অনুধাবন করো তোমরা যা করছো আমি কঠোর এবং কঠিনভাবে ভাবে সেটাকে প্রত্যাখ্যান করলাম লিত ইসলাম বললেন আমি তোমাদের এই কাছে ঘৃণা করি আমি তোমাদের দলে নই আমি তোমাদের এই কাজকে অনুমোদন করব না এবং তিনি আল্লাহ মোহাম্মার কাছে নিজের এবং তার পরিবারের রক্ষার জন্য তোয়া করলেন তিনি বললেন হে রব আপনি আমার এবং আমার পরিবারকে রক্ষা করুন তারা যা করে তা থেকে একদিকে যখন লুত আলাহিসাল্লাম সাদুম জাতির নিকট তার দাওয়াতের মিশনকে বাস্তবায়িত করার জন্য কাজ করে যাচ্ছেন ঠিক সেরকম একটা সময়ে পৃথিবীর অন্য আরেকটি অংশে ইব্রাহিম আলাহিসাল্লামের ঘরে তিনজন মেহমান আসলেন তিনজন সুদর্শন যুবক মুসাফির খুবই সুদর্শন হ্যান্ডসাম তারা ইব্রাহিম আলাহিসাল্লামের বাড়িতে আসলেন ইব্রাহিম আলাহ সাল্লাম আতিথেয়তা এবং মেহমানদারির জনকস্বরূপ ইব্রাহিম আলাহ সাল্লাম তার এই অতিথিদেরকে আপ্যায়ন করার জন্য বের হয়ে গেলেন मोटा तजा बाछुर खुजे बर कर मेहमान जबाइक करल समाजे शुने थी जेहमानदार विषय के देखा है मेहमानदारी दुटा वैशिष्ट्य नम्बर हा गुणगत मान कलिटी दु नम्बर हम आपनी का मेहमानदारी करमें आप्यायन करटार परमान कोवान्टी सूतरा एक महानुभव अतिथिपरायण मेजबानर वैशिष्ट्य हे কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটাকে ঠিক রাখতে হবে সঠিক গুণগত মান এবং যথার্থ পরিমানে আপ্যায়ন করার ব্যবস্থা করতে হবে ইব্রাহিম আলহাম যেই বাছুরটিকে জবাই করে নিয়ে এসেছিলেন তার মধ্যে এই দুইটা বৈশিষ্ট্যই ছিল আলাহ সহাম্মতাল্লাহ সেই বাছুর সম্পর্কে কুরআনে একটি স্থানে বলেছেন আজল সামিন সেটা ছিল একটা হৃষ্টপুষ্ট মোটাদা যা বাছুর এবং অন্যত্র আল্লাহ সহমতাল্লাহ বলেছেন আজল হানিজ যার অর্থ একটা ভুনা করা বাছুর আল্লাহুহামতাল্লাহ ঘটনাটি আমাদের জন্য গুরানে সংরক্ষিত করেছেন আল্লাহ বলছেন আর অবশ্যই আমার প্রেরিত মালাইকারা ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে এসেছিল এবং তারা বলল সালাম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 তিনজন অতিথির সামনে পেশ করা হলো তারা মুসাফির দীর্ঘ দূরত্ব বাড়ি দিয়ে এসেছেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কোনো মেহমানই সে খাবারের দিকে হাত বাড়ালেন না মুসাফির তাদের অবশ্যই ক্ষুদার্ত থাকার কথা কিন্তু তারা খাবারের দিকে নিজেদের হাতকে পর্যন্ত বাড়ালেন না ইব্রাহিম আলাম ভয় পেয়ে গেলেন আতঙ্কিত হলেন এবং এই অজানা মেহমানদের অপরিচিত মেহমানদের উদ্দেশ্য নিয়ে নিজের মনের মধ্যে অবিশ্বাস অনুভব করলেন কারণ সেই সময়ে একটা রীতি ছিল যদি কোনো মানুষ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 তারা তাদের এই পরিচয়কে ইব্রাহিম আলাহিসাল্লামের সামনে উপস্থাপন করছিলেন তাদের আগমনের উদ্দেশ্য বলছিলেন ইব্রাহিম আলাহিসাল্লামের স্ত্রী সাইদা তিনা সারা রাজিলা তিনি ঘরের ভেতর থেকে সবকিছু শুনতে পাচ্ছিলেন যখন তিনি শুনলেন এই তিনজন সুদর্শন যুবক তারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেস্তা এবং তাদের আগমনের উদ্দেশ্য হচ্ছে লুত আল্লাহামের নষ্ট পথভ্রষ্ট জাতিকে শাস্তি প্রদান করা তখন তিনি হেসে উঠলেন আল্লাহ কুরানে বলছেন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 সাইদাতিনা সার আর দিলতলানা যখন এই খবর পেলেন সেই অন্যায় পাপাতারি জাতিটি ধ্বংস হতে যাচ্ছে তখন তিনি খুব খুশি হলেন আনন্দে হেসে দিলেন এই বিষয়টা বর্তমানে আমরা একটা উদাহরণের সাথে তুলনা করলে অনেকটা বুঝতে পারবো আমরা অনেক সময় বিভিন্ন খেলায় আমাদের ফেভারিট দলকে সাপোর্ট করি হতে পারে ফুটবল ক্রিকেট কিংবা যে কোনো ধরনের খেলা আমাদের প্রিয় দল যখন খেলায় বিজয় লাভ করে তখন আমাদের কাছে বিষয়টা খুবই খুশির মনে হয় যারা আল্লাহ আল্লাহ নেকর বান্দা সলেহীন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 নেক্কার খুশি হন যখন সত্যের বিজয় হয় এবং কষ্টবান যখন মিথ্যা সত্যের উপরে সাময়িকভাবে প্রভাব বিস্তার করে কাজী সাইদাদিনা সারা রাজিয়াল্লাহ তাল্লানহা তিনি খুবই আনন্দিত হলেন যখন লুত আল্লাহ সালামের সেই অশ্লীল কাজ সৃষ্টিকারী জাতিটি ধ্বংস হতে যাচ্ছে এই সংবাদ তিনি লাভ করলেন সাঈদাদিনা সারা তিনি যখন হেসে দিলেন ফিরেজ তারা কি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন তাদের রিয়াকশন কি ছিল বলছেন তার স্ত্রী নিকটেই দাঁড়িয়েছিল তিনি হেসে ফেললেন অতঃপর আমি তাকে ইসহাকের জন্মের সুসংবাদ দিলাম এবং ইসহাকের পরবর্তীতে ইয়াকুবেরও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 তিনি নিজের মুখ চাপড়িয়ে বললেন আমি তো বৃদ্ধা এবং বন্ধা তিনি বিস্ময়ে চিৎকার করে উঠলেন কিছুতে তিনি বিষয়টিকে বিশ্বাস করতে পারছিলেন না আল্লাহ ফিরেস্ত তখন বলে উঠলেন তাহলে কি আপনি আল্লাহর হুকুম সম্পর্কে আশ্চর্য হচ্ছেন আল্লাহ সুবাহতাল্লার পক্ষে অসম্ভব বলে কিছু নেই আল্লাহ সুবাহতাল্লাহ যখন কোনো কিছু নির্ধারিত করেন হয়ে যাবে সেটা অবশ্যই হবে কোন ফাই এখন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 আল্লাহ সুহামতালা ইব্রাহিম আলাহ সাল্লামের পরিবারের উপর সম্পূর্ণ পরিবারের উপর রহমত এবং বরকত দান করেছেন ইব্রাহিম আলাহিসাল্লামের পরিবার একটি বরকতময় পরিবার ইব্রাহিম আলহাম তিনি হচ্ছেন নবীদের পিতা আবুল আম্বিয়া সাইদিনিয়া সারাহ রাজা তিনি হচ্ছেন নবীদের মা ইব্রাহিম এবং সারাহ তারা সুসংবাদ লাভ করলেন একজন পুত্র সন্তানের এবং এই ঘটনা আমরা জানি ঘটেছিল ইসমাইল আলাহিসাল্লামের জন্মের আরো বেশ কিছু বছর পর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 নিজেদের সুবিধা মতো পরিবর্তন করে নিতে চায় ইসমাইল আলাহিস্লামের যে সমস্ত বৈশিষ্ট্য সেগুলোকে তারা ইসহাক আলাহিস্লামের সাথে যুক্ত করে দিতে চায় আমাদের দৃষ্টিকোণ হচ্ছে তারা সকলেই আল্লাহ সুমতাল্লাহর আম্বিয়া সকলেই সম্মানিত আল্লাহ সুমতাল্লাহ তার বান্দাদের মধ্যে যা ইচ্ছা তাকে সম্মান দান করেন রাসুলদের মধ্যে আমরা কোনো তারতম্য করি না এদিকে ফেরেস্তারা যখন ইসহাক আলাহিসাল্লামের জন্মের সুসংবাদ দিলেন এই সুসংবাদ লাভ করার পর ইব্রাহিম সালাম একটি বিষয় চিন্তা করে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 ইব্রাহিম আলু সাল্লাম সংবাদ লাভ করলেন লুত আলাহ সাল্লামের জাতিকে আজাবের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হবে এই বিষয়টা চিন্তা করে ইব্রাহিম আলু সাল্লাম খুবই চিন্তিত হয়ে পড়লেন দুইটি কারণে এক নম্বর লুত আলাহিসাল্লাম তিনি তো সেই জাতির মধ্যে অবস্থান করছেন অন্য একটি আয়তে ইব্রাহিম আলাহ সাল্লাম বলছেন যে ওখানে তো লুত আলাহ সাল্লাম বা লুত সেখানে অবস্থান করছে অর্থাৎ ইব্রাহিম আলাহ সাল্লাম উদ্বিগ্ন হলেন এই ভেবে যে লুত আলাহ সাল্লাম আলহামাত একজন রাসুল ইব্রাহিম আলাহ সাল্লামের ভাতিজা যদি সম্পূর্ণ জাতিকে ধ্বংস করে দেওয়া হয় তাহলে তিনিও সেই আজাবে আবার না পাকড়া হয়ে যান অর্থাৎ লুত আলহিসের নিরাপত্তা নিয়ে ইব্রাহিম আলু সাল্লাম আশঙ্কা করলেন দ্বিতীয়ত ইব্রাহিম আলহাম খুবই শান্ত ধৈর্যশীল এবং কোমল হৃদয়ের অধিকারী ছিলেন তিনি ভেবেছিলেন লুতের জাতিকে আরো একটি সুযোগ দিলে হয়তো তারা তবা করে আল্লাহ দিকে ফিরে আসবে এবং এই কারণে তিনি ফেরেস্তাদের কাছে সেই জনবদের বাসিন্দাদের পক্ষে সুপারিশ করছিলেন কিন্তু ফেরেস্তারা তাকে বললেন হে ইব্রাহিম এই কাজ থেকে তুমি বিরত হও ক্ষান্ত হও আল্লাহর হুকুম এটা এসে গেছে এর কোনো পরিবর্তন হবে না এদের পক্ষে সুপারিশ করে কোনো লাভ হবে না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 বাইরে চলে যেতে বলতেন যদি বলতেন যে আপনারা এই শহর থেকে চলে যান বিপদসংকুর শহর তাহলে হয়তো তারা মনে করতে পারতেন যে লুত আলাহ সাল্লাম তাদেরকে মেহমানদারি করতে চাচ্ছেন না তাদেরকে আপ্যায়ন করতে আগ্রহী নন এই কারণে হয়তো তিনি বলছেন যে আপনি এই শহর থেকে চলে যান হয়তো তখন তারা অন্য আরেকটি বাড়িতে গিয়ে আতিথ্যতা গ্রহণ করতেন এবং তার বিপদে পড়তেন লুত আল্লাহ সাল্লাম তার মেহমানদের দিকে চারবারের মতো এই কথাটিকে বললেন যে এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ জাতি খুবই খারাপ লোক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 লুত আলাহ সাল্লামের সমস্ত কথাকে তারা দলিল এবং প্রমাণ হিসেবে রেকর্ড করে যাচ্ছিলেন এই লোকগুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ লোক কথাকে করলেন সাক্ষ্য পেয়ে এখন আর কোনো তিনি নিজের মনে বিপদের আশঙ্কা করছিলেন তিনি মনে করছিলেন এই অপরিচিত লোকেরা বুঝতে পারছে না তারা আমাকে অনুসরণ করে পরিস্থিতি সামনে আরো খারাপের দিকে যাচ্ছে সামনে আরো বড় বিপদ আমার জন্য অপেক্ষা করছে মাতাওয়ালা লুত আলাইসালামের এই মানসিক অবস্থাকে বর্ণনা করে বলেছেন আর যখন আমার পীড়িত মালাইকাগন লুতের নিকটে উপস্থিত হল তখন তাদের আগমনে তিনি দুশ্চিন্তাগ্রস্ত হলেন এবং তিনি বলতে লাগলেন আজ অত্যন্ত কঠিন দিন লুতাল ইসলামের অবস্থা আমরা অনুমান করার চেষ্টা করি খুবই কঠিন একটা পরিস্থিতি যেভাবেই হোক এই তিন জন মেহমানকে তাকে রক্ষা করতে হবে লুত ইসলাম খুব গোপনীয়তার সাথে এই তিনজন যুবককে তার বাড়িতে নিয়ে আসলেন এবং বাড়ির সমস্ত দরজা বন্ধ করে দিলেন যাতে কেউ তাদেরকে দেখে না ফেলে কিন্তু সেই জনপদের প্রত্যেক ব্যক্তি এই সংবাদ লাভ করল সবাই খবর লাভ করলো লুত আলাহ সাল্লামের বাড়িতে তিনজন মেহমান এসেছে জন সুদর্শন যুবক তারা আশ্রয় নিয়েছে লুতের বাড়িতে এই খবরটা কিভাবে ছড়িয়ে পড়লো কিভাবে এটা লিক করলো লুত আলাহ সাল্লামের স্ত্রী লুত আলাহ সাল্লামের স্ত্রী তিনি বাড়ি থেকে বেরিয়ে লুতের কনকে জানিয়ে দিলেন আমাদের বাড়িতে এসেছে তিন জন সুদর্শন সুপুরুষ যুবক লুত আলাহ সালামের স্ত্রী সেই অশ্লীল কাজে সেই জনপদের লোকদেরকে সাহায্য করলো তথ্য দেওয়ার মাধ্যমে এ কারণেই আলোচনা কুরআ বলছেন কাফের মহিলাদের বা অবিশ্বাসী মহিলাদের উদাহরণ হচ্ছে লুতের স্ত্রী এবং নুহের স্ত্রী লুত আল্লাহ ইসলামের স্ত্রী যখন এই খবর ফাঁস করে দিল মুহূর্তের মধ্যে সমস্ত জনপদে এই খবর চারদিকে ছড়িয়ে পড়ল লোকেরা রাস্তায় ভিড় জমাতে শুরু করলো তারা তাদের মুজলিশ থেকে ক্লাব থেকে রাস্তায় বেরিয়ে আসলো মিছিল করে করে তারা স্রোতের মতো লুত আল্লাহ ইসলামের বাড়ির দিকে ছুটে আসতে লাগলো আল্লাহ কোরআনে করছেন আর শহরের লোকেরা আনন্দ উল্লাস করতে করতে এসে পৌঁছালো লুত আল্লাহ ইসলামের বাড়ির সামনে এসে তারা সবাই জমায়েত হল আনন্দ উল্লাস নাচানাচি মিছিল সমাবেশ শুরু করলো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 লুত আল্লাহ সাল্লামের বাড়ির সামনে এসে সবাই জমায়েত হলো কতক্ষণ পারবেন লুত আলাইসাল্লাম তার মেহমানদেরকে রক্ষা করতে লুত আল্লাহ সেই লোকেদের উদ্দেশ্যে বললেন নিশ্চয় এরা হচ্ছে আমার মেহমান আমাকে অসম্মানিত করো না বেজ্জুতি করো না আল্লাহকে ভয় করো আমাকে লজ্জাতীয় না এবং তিনি আরো বললেন আলাইসাম রাশিদিন তোমাদের মধ্যে কি একজন ভালো মানুষ নেই লুত আলাইসালামের লোকেরা তারাও পাল্টা তর্ক শুরু করলো এবং তারা বলল আমরা কি আপনাকে মেহমানদারি করতে নিষেধ করিনি আমরা দেখতে পাই একটি নষ্ট সমাজে যখন কোন মানুষ তারা সত্যের দিকে সঠিক বিষয়ের দিকে মানুষকে দাওয়াত দেওয়া শুরু করেন সেই নষ্ট সমাজের মানুষেরা দাওয়াতের কার্যক্রমকে বন্ধ করার জন্য দাঈদের উপর কিংবা আল্লাহাম তাল্লাহ উপরে বিভিন্ন রকমের বিধি নিষেধ তার আরোপ করে একইভাবে লুত আল্লাহ সাল্লামের জাতি তারা তাদের সেই তথা কথিত আইনের নামে লুত আল্লাহ সালামের উপরে বিভিন্ন বিধি নিষেধ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 যদি তোমরা একান্ত কিছু করতে চাও তবে আমার কন্যারা উপস্থিত আছে এখানে লক্ষণীয় লুত আলাইস্লাম আমার কন্যা এর মাধ্যমে নিজের মেয়েদের কথা তার দুইজন কন্যার কথা বলেননি বরং তিনি তার সম্পূর্ণ জাতি সাধুম জাতির মেয়েদের কথা বলেছেন সেই লোকদেরকে বলছেন তোমরা তোমাদের স্ত্রীদের কাছে গমন করো যদি তোমরা সত্যি কিছু করতে যাও। কারণ লুত আলহিস্লাম তিনি হচ্ছেন একজন নবী তিনি সম্পূর্ণ জাতির উপরে দায়িত্বশীল তিনি সম্পূর্ণ জাতির উপরে তাদের বাবার মতো এ তিনি বলছেন আমার কন্যারা অর্থাৎ তোমরা তোমাদের স্ত্রীদের কাছে গ্রমন করো যদি তোমরা সত্যি কিছু করতে চাও তারা যে জবাব দিয়েছিল সেই চূড়ান্ত নিরজ্জ লোকেরা তাদের অধ্যত্ব এবং ব্যাহাপনা কতটা চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছিল তারা বললাম আপনি কথা খুব ভালো করেই জানেন আপনার কন্যাদেরকে আমাদের কোনো প্রয়োজন নেই এবং আপনি ভালো করে জানেন আমরা কি চাই আমরা আপনার মেহমানদেরকে চাই এই কঠিন পরিস্থিতি মানুষের ঢল তার বাড়ির সামনে আনন্দ উল্লাস করছে দরজা ভেঙে ভেতরে প্রবেশের জন্য ধাক্কা মারছে এই কঠিন অবস্থা দেখে লুত আলাহ সাল্লাম তিনি বললেন হাজাইয়া মুিব আজ অত্যন্ত কঠিন একটা দিন লুত আলাহ সাল্লাম তিনি মনে মনে কারো সাহায্য কামনা করছিলেন লুত আলহাম প্রথমত তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন না তিনি একজন বাইরে থেকে আসা মানুষ ইরাক থেকে তিনি এসেছেন ফিলিস্তিনের সেই স্থানে সেখানে সাহায্য করার মতো কেউ তার পক্ষে নেই কোনো গোত্র ছিল না কোনো বংশ ছিল না শুধুমাত্র ছিল তার দুইজন কন্যা কোনো পুত্র সন্তানও লুত আলহামের ছিল না তার পক্ষে যুদ্ধ করার মতো কোনো মানুষ ছিল না তিনি একা একজন বৃদ্ধ মানুষ এই কঠিন পরিস্থিতিতে সাইদিনা লু তালাইসালাম আফসোস করে বলতে লাগলেন তোমাদের বিরুদ্ধে যদি আমার কোন শক্তি থাকত অথবা আমি কোনো সুদৃঢ় আশ্রয় গ্রহণ করতে সক্ষমতাম। হতাম আল্লাহ মহতওয়ালা তিনি লুত আলাল্লামের এই আফসোসকে অবশ্যই শুনেছেন রাসুল্লাহ সাল্লাহ আসালাম বললেন আল্লাহ লুত আলাহ সাল্লামের উপরে রহমত বর্ষণ করুন কেননা তিনি একটি শক্তিশালী অবলম্বন অর্থাৎ আল্লাহর নিকট আশ্রয় কামনা করেছিলেন রাসুল্লাহ সাল্সাল্লাম বলেন এই কারণে আমরা দেখতে পাই লুত আল্লাহিস্লামের পর থেকে আল্লাহ সুহামতাল্লাহ যত নবী প্রেরণ করেছেন তাদেরকে নিজের সম্প্রদায়ের মধ্যে শক্তিশালী এবং প্রভাবশালী করে সৃষ্টি করেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বুখরিতে বলেন আল্লাহ লুতকে ক্ষমা করুন তিনি একটি সুদৃঢ় খুটি রুকন বা ভিত্তির আশ্রয় চেয়েছিলেন কেন তিনি আশ্রয় প্রার্থনা করেছিলেন কারণ তিনি নিজেকে দুর্বল মনে করেছিলেন অথচ সুবহান পৃথিবীর সমস্ত শক্তি লুত আলহ সাথে ছিল তার পক্ষে ছিল কারণ আল্লাহ সুবহান তিনি ছিলেন লুত আলাইস্লামের পক্ষে যখন সেই কামনা বাসনায় উন্মাদ হয়ে যাওয়া লোকেরা দরজা ভেঙে ভেতরে ঢোকার উপক্রম করল লুত আলাই যখন নিজের দুর্বলতার জন্য আক্ষেপ করছিলেন ঠিক সেই সময়ে সেই তিনজন মেহমান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 মুফাস্তির গান উল্লেখ করেছেন ইব্রাহিম আলাহাম ঘর থেকে বেরিয়ে তাদের সামনে আসলেন এবং নিজের ডানার একটা প্রান্ত দ্বারা হালকাভাবে সেই লোকেদের চেহারা আঘাত করেন ফলে তাদের দৃষ্টিশক্তি লোপ পেয়ে যায় কেউ কেউ বলেছেন তাদের চোখ সম্পূর্ণ এমন ভাবে তাদের চেহারায় চোখের কোনো চিহ্ন অবশিষ্ট রইল না কোনো মতে তারা দেয়াল হাতরে সেখান থেকে বের হয়ে আসল লুত আলাহিসাল্লামকে তারা আলটিমেটাম প্রদান করল চরমপত্র প্রদান করলো। এবং ধমকিয়ে তারা বলতে লাগলো আগামীকাল সকালে আমাদের মধ্যে এবং তোমার মধ্যে চূড়ান্ত বোঝাপড়া হবে অথচ তার অল্পই জানত তাদের জীবনের শেষ সকাল তারা অলরেডি পার করে ফেলেছে আগামীকাল ভোরেই তাদের ব্যাপারে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে তিনজন ফেরেস্তা যখন ইব্রাহিম আলাহ ইসলামের কাছ থেকে লুত আল ইসলামের জনপদ এসেছিলেন সময় ছিল দুপুর এখন রাত হয়ে গেছে অপেক্ষা সকালের সেই জনপদের লোকেরা অপেক্ষা করছে সকালের জন্য যাতে তারা লুত আল্লাহ ইসলামকে উপযুক্ত একটা শিক্ষা প্রদান করতে পারে চূড়ান্ত বোঝাপড়া করবে অপরদিকে ফেরেজ তারাও অপেক্ষা করছেন সকালের জন্য যাতে তারা আল্লাহর আদেশকে বাস্তবায়ন করতে পারেন ফেরেস্তারা বললেন ভোর বেলাই তো তাদের জন্য প্রতিশ্রুত সময় ভোর কি খুব নিকটে নয় ফেরেজ তারা লুত আল্লাহ ইসলামকে বললেন আপনি রাতের এই প্রহরের মধ্যে নিজের লোকদেরকে নিয়ে বাইরে চলে যান আর কেউ যেন পেছনে ফিরে না তাকায় আপনার স্ত্রী ব্যতীত এই আয়তের দুইটি ব্যাখ্যা রয়েছে প্রথমত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 জনপদের প্রাণীদের চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছিলেন এরপর সেখান থেকে উলটিয়ে তাদেরকে নিচে ছুড়ে ফেলা হয় মুজাহিদ রাহিমাল্লাহ তিনি বলছেন সর্বপ্রথম যা নিচে এসে পড়েছিল সেটা হচ্ছে তাদের উঁচু উচু অট্টালিকা সমূহ আল্লাহ তু মহান্লাহ কুরআনে বলছেন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 সূর্যোদয়কালে একটা প্রচন্ড শব্দ তাদেরকে পাকড়াও করলো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 অনুমতি দেয়নি বৈধতা প্রদান করেনি শুধুমাত্র বর্তমানের নষ্ট পশ্চিমা সমাজ তারা এই বিষয়টিকে বৈধ করার জন্য এর পক্ষে সাফাই গিয়ে যাচ্ছে আমাদেরকে বুঝতে হবে আমরা মুসলিম আমরা যদি যখন পাপের পক্ষে কথা বলি পাপ কাজকে আইনগত বৈধতা দেই এর প্রচার প্রসার কামনা করি ঠিক তেমনি ভাবে আলাস মহাতালা আমাদেরকেও ধ্বংস করে দেবেন যেভাবে ধ্বংস করে দিয়েছিলেন সাদুম জনপদের বাসিন্দাদেরকে কারণ আলাস মহাতালা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 তাদেরকে সমাজ থেকে বহিষ্কার করা হতো এক ঘরে করে দেওয়া হতো মুসলিম কিংবা অমুসলিম সকলেই এই কাজটিকে ঘৃণার চোখে দেখত কিন্তু বর্তমানে পশ্চিমারা এর প্রচার এবং প্রসার চালাচ্ছে আল্লাহ সবচেয়ে ভালো জানেন ভবিষ্যতে হয়তো এমন সময়ও আসতে পারে যখন এই পাপ কাজ করাকে গর্বের বিষয় বলে মনে করা হবে যেমনইভাবে লুত আল ইসলামকে বলা হয়েছিল এরা বেশি পবিত্র শাস্তি চায় এদেরকে বহিষ্কার করো তেমনইভাবে যদি আমরা এখনই এর বিরুদ্ধে সচেতন না হই প্রতিরোধ না গড়ে তুলি তাহলে হয়তো যারা সমকামীটাকে সমর্থন করবে না তাদেরকেই এক ঘরে করে দেওয়া হবে কিন্তু একই সাথে আমাদেরকে আল্লাহ সুহামতাল্লা রীতি সুনান এবং পদ্ধতিকে বুঝতে হবে এই পৃথিবীর ইতিহাসকে বাস্তবতার সাথে আমাদেরকে মিলাতে হবে আল্লাহ সুহাম কখনো এই জঘন্য পাপাচারকে এভাবে চলার অনুমতি দিবেন না ছেড়ে দেবেন না এই অন্যায় কাজের জন্য আল্লাহ সুহামতাল্লাহ তাদেরকে অবশ্যই আজাব দিয়ে ধ্বংস করে দেবেন কাজেই এই জঘন্য অপরাধের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার আমরা এই অন্যায়কে সব সময়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 रेन ड्रफ्स मीडिया अन्य प्रोजेक्ट संपर्क जानते भिजिट कर डब्लिव डब्ल्यू डब्ल्यू डट रेईन ड्रवस मीडिया डट अर्ग अथवा फेसबुक पेज डब्ल्यू डब्ल्यू डब्लिव डट फेसबुक डट यूट्यूब चैनल डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट